आज के समाजे बांगने करीमर आयात पेश करीम व्याख्या है विकृत व्याख्या है कुरने करीमर आयात दिए जुगे जुगे सलाफे सल जहा बुझिए जा बुझे तरह व्यतिक्रम निजस्व मन गड़ा एक व्याख्या सामने पेश करा आयात एक दलिल देक जिन आयात जे जिन दलिल दे विषयटर दलिल देा हई विषयटर साथ निकटतम तो दूर कथा दूरतम को सम्पर्क नहीं समस्या हलो कुरने करीमर आयात बोझार क्षेत्र नबी सल्ला सालब्धा के बदेदेश मन गड़ा कुरान व्याख्या ग्रहण कराइज आलोचना करा कर चेष्टा करब जो कुराना बुजार क्षेत्र क्षेत्र चेस्ट करा सलाफे कारा क्या अनुसरण करा अनुसरण करब सलाफ बे बुजाची कारा सालाफ দ্বিতীয় বিষয় সালাবদের অনুসরণ করার গুরুত্বটা কি তাদেরকে অনুসরণ করতে হবে কেন কোরআন এবং সন্না এই ব্যাপারে কি নির্দেশনা প্রদান করা হয়েছে তৃতীয় বিষয় আমরা কয়েকটি আয়াত এবং হাদিস পেশ করব যে আয়াত এবং হাদিসগুলো আমাদের দেশে সালাবদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যার জন্য পেশ করা হয় प्रथम सलााफ का प्रसिद्ध सकल बुते सब जगह जियारत दो दो जमे आत्मिजेन आब्बास रदी अल्लाहुमा दोित हो আমরা সকলেই মোটামুটি কবজ জিয়ারতের দোয়া জিজ্ঞাসা করলেই এই দোয়াটাই আমরা জানি বলেন তো দেখি কোন দোয়াটা আপনারাই বলেন আসসালাম আলাইকুম আহলাল কবুর ইয়কাল তারপরে কি ওরে ফেনিজেলার মানুষ কবর জিয়ারতের দোয়াও জানে না এত খারাপ কথা কি বলেন দেখে কব যে দোয়া আসসালাম কবুরুম সালাপুনা আসার এই দোয়াটাই আমাদের বাংলাদেশে খুব প্রসিদ্ধ কিন্তু কবর জিয়ারতের আরো অনেকগুলো দোয়া আছে সহি হাদিসে সেগুলো আশেপাশে যে কবরস্থান ওই কবরস্থানগুলোতে লেখা থাকে বড় করে লেখা আছে ওই দোয়াগুলো এগুলো মক্কামদিন লেখা আছে বড় বড় জিয়ারত করতে গেলে এই দোয়াটা বলে আমাদের সালাফ আমরা হইলাম আপনাদের আসার মানে আপনাদের অনুগামী তো আমাদের দেশে যদি কাউকে বলেন যে ভাই আপনি কি সালাফি না খবরদার আমি কিন্তু সালাফি না কিন্তু কবজ জিয়ারত করতে গেলে সেখানে স্বীকার করে যে তোমরা আমাদের সালাফ আমরা সালাফি কিন্তু যখন আপনি বলবেন ভাই আপনি কি সালাফি কনা খবরদার আমারও সালাফি বলিও না আমি সালাফি না মানে মূর্খতা জাহাল সালাফ মানি পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গিয়েছেন এদেরকে আরবিতে কোরআন এবং সন্ন্যার ভাষায় বলা হয় সালাফ কোরান আল্লাহ তাদেরকে আমি করেছি ফাজা আল্লাহ সালাফা আমি তাদেরকে করেছি সালাফাল আখিরিন। এবং পরবর্তীদের জন্য তাদেরকে আমি দৃষ্টান্ত বানিয়েছি মাসাল বানিয়েছি এখানে পূর্ববর্তীদেরকে আল্লাহ রা বলেছেন। আর পরবর্তীদেরকে আল্লাহ এটা জন্য তারা সালাফ এবং মাসাল এখানে সালাফ মানি মুাসেরাম বলেন মতাকাত মানে পূর্ববর্তী যারা তাদেরকে যাদেরকে অনুসরণ করা হয় যাদের থেকে শিক্ষা নেওয়া হয় তাদেরকে বলা হয় সালাফ সালাফ হইলেন সাহাবাই কারাম সাহাবাইকার হইলেন আমাদের সালাফ এই ব্যাপারে সকল ওলামাইকার সাহাবাই কারাম ছাড়াও তাবে কারাম তাবে তাবিনে কারাম তারপরে যুগে যুগে আহলসুলনা জামাতের সকল মহাদেশিনাম এরা সবাই আমাদের সালাপ কোন দিবত নাই কেউ কেউ বলছেন শুধু সাহবাই আমাদের সালাফ কিন্তু নবী সাল্লাহাম হাদিসে তাবিনেও অন্তর্ভুক্ত করেছেন এদেরকে খাইরুল করুন বলছেন শ্রেষ্ঠ যুগ বলছেন যারা সাহবাকে এহসান এর সাথে এত্তেবা করে তারা সবাই আমাদের সালাফ এই হিসাবে সমস্ত সালাপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের সালাপ ইমাম সাফি রহমতুল্লাহ আমাদের সালাপ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আমাদের সালাফ ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ তারা সকলেই আমাদের সালাফ ইমাম ইবনে কাসির সহ আহালুসমনাথের সকল তাপসির কারক এরাও আমাদের সালাপ তাহলে সালাপ মানে যে পূর্ববর্তী যে সকল ওলামাইকার মুসের পোকাহ কারাম এরা সকলেই আমাদের সালাফ সালাফ বলতে আলাদা কোনো জনগোষ্ঠী না সমস্ত মুসলিমই সালাফি যিনি মুসলিম তিনি সালাপি তিনিই সালাপদেরকে অনুসরণ করতে বাধ্য क्यों जदिनाफेन देर अनुसरण करब ना मानी ना तो मुस्लिम सलााफेहर कोई एक जन सालाफे मध्य सीमा भक्त ना सकल सालाफे सालीन के अनुसरण कर যদি কেউ শুধুমাত্র আলী রাধি আল্লাহ কে খোলাফাই হিসাবে মানে না এই তিনজন কে খোলাফাই আশেদা হিসাবে মানে খালি একজন আলী রাজি আল্লাহনুকে খোলাফাইয়ের আশেদা হিসাবে মানে তাহলে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা কি বলি অর্থাৎ তারা হক থেকে আহনা থেকে বিত হয়ে গেছে আচ্ছা যারা দুজনকে মানে দুজন আলী রাজি আল্লাহ কে মানানা শুধু আবু বকর এবং ওমর এই দুইজন মানে তারা কি খারেজি। যারা আবু বকর রদি আল্লাহ এবং অমর রদিয়া মানে ওসমান আর আলীর আজি আল্লাহালকে মানে না এদের নাম হইল কি খারিজি অর্থাৎ এরাও আহলুসন্না থেকে বিচ্ছুত হয়ে গেছে এজন্য জন্য শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমা বলেন আহলুসন্নার পরিচয় হল তারা যেমন সমস্ত খোলা ভাইরা সেদিনকে মানে স্বীকার করে অনুসরণ করে ঠিক সমস্ত ফোকাহাইকেও তারা মানে স্বীকার করে আনুগত্য করে অনুসরণ করে এখন মাঝা বল হক একজন যদি বলে যে আমি একটা মানি আর তিনটা মানি না হক কে প্রত্যাখ্যান করছে তিনটা হক তিনি মানে নাই চারটে যদি হক হয় তা আমি মানি একটা তিনটা মানি না তাহলে আমি বাকি তিনটা হককে প্রত্যাখ্যান করলাম বাকি তিনটা হক আমি মানলাম না এই জন্য আহলুসার পরিচয় হলো सकल मजहब के अनुसर मध्य सीमाब सलाफ बल उमा के अंतभ करा ना। जिनी अनुसरण करी তিনি ইমাম আবুহানিপা রহমতুল্লাহ আলীকে অনুসরণ করেন ইমাম সাহি রহমতুল্লাহ অনুসরণ করেন ইমাম মালিক রহমতুল করেন ইমাম রহমতুল্লাহকে অনুসরণ করেন এই জন্যই সালাব শব্দটা যুগে যুগে ওলামা এ ব্যবহার করেছে। আমরা তো বুঝতে পারলাম এখন আমাদের সালাব কারা তাহলে সমস্ত সাহবা কেরাম সমস্ত তাবেইনিকাম সমস্ত তাবে তাবিনী কারাম সমস্ত যারা আহলুসের আকেই দায় বিশ্বাসী এরা সবাই আমাদের সালাব এখন আসি সালাবের অনুসরণ কেন করব, সালাবদের অনুসরণ কেন জরুরি আমি একজন দুজন অনুসরণ করলিত হয় मधे बेसे सालबेरा हेदायतर तर अनुसरण कर एक सुन्नार निर्देशना हलो जत साल जत सालफलेन छबाई के अनुसरण এ ব্যাপারে কোরানেমের অসংখ্য আয়াত রয়েছে আল্লাপ বলে একশ পনেরো নম্বর আয়াতেন দের তরিকা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে এখানে আল্লাহ রব আলিন এই বাক্যটার মধ্যে আর কোন শ্রেণী বিশেষকে নির্দিষ্ট করেন নাই কোন কয়েকজন সাহাবি নির্দিষ্ট করেন নাই সমস্ত সাহাবাই আল্লাহ এখানে অন্তর্ভুক্ত করেছেন সমস্ত পোকাহ কে আল্লাহ করেছেন রাস্তা বাদ দিয়ে মানে সমস্ত মুমিনদের রাস্তা তাহলে সালাবদের তরিকা সালাব্দের পদ্ধতি সালাব্দের মানহাজ অনুসরণ করা উপর ফরজ অন্য নতুন নতুন তরিকার আবিষ্কার করে তাহলে আল্লাহ এটার পরিণতি হবে শেষ পর্যন্ত জাহান্নাম সুরাল বাকার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন যদি তারা ইমান আনে তোমরা যেরকম ইমান এনেছ তাহলে তারা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত তাহলে যদি তারা ইমান আনে কাদের ইমানের মতো তোমরা যেরকম ইমানেছ এখানে তোমরা ইমানেছ বলতে সাহাবাইকার মানে প্রত্যেক মুমিনের ইমানটা হবে সাহাবাইকার ইমানের মত তবে নবী সাল্লা ইমানের এত্তবা করতে হবে কিন্তু ইমানের শিখতে হবে আমি তোমরা তোমাদের মতো ইমান যদি তাদের হয় পাকাদি হিতাদ তাহলে তারা হেদায়তের উপরে আছে। তাহলে আল্লাহ রাবুল এখানে সাহাবাইকরামদের এত্তেবা করার জন্য সরাসরি আল্লাহ নির্দেশনা দিয়েছেন সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়াত আল্লাহ বলেন রসুল আপনি বলুন হাজি এটাই আমার তরিকা এটাই আমার রাস্তা আমি সমস্ত প্রকারের দলিল প্রমাণ সহকারে সহকারে আমি আল্লাহর দিকে ডাকি আনা বা আমি এবং আমাকে যারা অনুসরণ করে আমাকে যারা অনুসরণ করে এখানে স্টুডেন্ট যারা তারা তাহলে এই সাহাবাই কামের রাস্তাটাকে আল্লাহ বলছেন যে এটাই হেদায়তের একমাত্র রাস্তা একশত নাম্বার আয়ত আল্লাহ সুবান বলেন মধ্য থেকে তারা তব বে এহসান সাথে এতেবা করবে এই সাহাবাই কালামদেরকে মহাজের সাহাবিদেরকে যারা অনুসরণ করবে আব্দাল জান্নাত আল্লাহ রবুল আলমিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সহার তাহলে সাহাবাই কালামের এত্তেবার মধ্যে অনুসরণের মধ্যে রয়েছে জান্নাত তবে আল্লাপাকলেমকে সাহাবাইকার যেই ফাহামে যেভাবে বুঝেছেন এই কোরআন এবং সুন্নাকে হুব হু সাহাবাইকার মতই বুঝতে হবে সাহাবাইকরামের মতের বাহিরে নিজে বেশি বুঝলে তাহলে সে হক থেকে বিচ্ছুত হয়ে ধরে রাখতে হবে যে সাহাবাইকরাম আয়াতটা কিভাবে বুঝেছেন সাহবাইকরাম নবী সাল ইসলামের এই হাদিসটা টা কিভাবে বুঝেছেন এইভাবে কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ রে অনুসরণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহিস আমাদেরকে বলছেন যখন এখতালাব শুরু হবে যে আমি মিজি এবং আবুদাউদের হাদিস এরবাদ ইনিয়ার তাল্লা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলেন আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তোমরা অনেক অনেকলাফ দেখতে পাবে খোলা তখন তোমরা আমার সুন্নাত এবং খোলাফা রাশেদিন হেদায়ত প্রাপ্ত খোলাফা এ রাশেদিন এর তোমরা শক্ত করে মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখবে তাহলে এই যুগে আমরা যে সময় আছি এই সময় হেদায়তের উপরে থাকার একমাত্র মাধ্যম নবী সাল্লা এবং খোলাপায় রা সেদিনের যুগে খোলাপায় রাশেদিনকে নবী সাল্লা নির্দিষ্ট করেছেন এই জন্য যে খোলা পায়ে রাশেদিনের তিরিশ বছরে শতভাগ এই ওম্যা উন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিল अनुसरण उन कर ताराई हेदायत सुला सालब दे के अनुसरण उन कर बेपारे अनेक ইমামদের কথা কাউল আছে অনেক ইমামদের বক্তব্য রয়েছে আব্দুল্লাহ জামাতের মধ্যে থাকা একজন মুমিনের জন্য বাধ্যতামূলক এই জামাত বলতে কি বুঝায় আবদুল্লাবিন মাসুদ রাজি আল্লাহ বলেন আল জামাত হক জামাত বলা হয় ওইটাকে যেটা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে হকের সাথে থাকে হকের অনুকূল থাকে মানে কোরআন এবং সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে যদিও তুমি একজন একজনে এক জামাত হইতে পারে জামান যুগে যুগে অনেক নবীর পৃথিবীতে এসেছেন নবী একজন পৃথিবীতে আর কোন উন্মত ছিল না এক জামাত ঠিক কি আগে যখন সুন্নত হয়ে যাবে তখন সুন্নত বলেন জামাত মানে কোন দলের অন্তর্ভুক্ত হওয়া দলের নাম লেখানো দলের কর্মী হওয়া এটাকে জামাত বলে না কোরআন এবং সুন্নার জামাত বলতে এটাকে বোঝানো হয় আল জামাত হাক হকের সাথে সংযুক্ত থাকা হকের মুখ থাকা কোরআন এবং আল্না তোমার নিজেকে সুন্নতর উপরে সবর দরে থাকো এবং সালাফেরা যে জায়গায় থেমে গেছেন তুমি সেই জায়গায় থেমে যাও তার থেকে আর বাড়াইও না সালাফেরা যা বলেন তোমরা ততটুকু বলো এর অতিরিক্ত আর বলিও না সুতরাং কেয়ামতের আলামত ইমাম মাহাদির আগমন তারপরে দাদজালের আগমন দাবুলারদের আগমন এরকম কেয়ামতের যত আলামত আছে এই আলামতগুলো গুলো বর্ণনার ক্ষেত্রে বিশ্বাস করার ক্ষেত্রে সালাপেরা যেখানে থেমে গেছেন সেখানে থেমে যাইতে হবে সালাপরা যতদূর বলেছেন এই জায়গা থেকে বলা আর বাড়ানো যাবে না বাড়ানো হইলে সালাবাজ থেকে বিচ্ছুত হয়ে যাবে বোমরাহির দিকে চলে যাবে এজন্য দেখবেন আমাদের ওস্তাদ ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লাহ তিনি তার বইয়ে আপনার আলফেখুল আকবরের ভিতরে তিনি এই বিষয়টা আলোচনা করেছেন কেয়ামতের আলামত সমূহ সেখানেই ম্যাম মাহাদির ব্যাপারে দাজ্জালের ব্যাপারে তিনি অনেক আলোচনা করেছেন করে সেখানে বলছেন এই বিষয়টা যুগে যুগে সালাফেরা কোরআন এবং যতটুকু এসেছে এতটুকুর মধ্যে থেমেছিলেন এর থেকে আর বাড়ান নাই সুতরাং এর থেকে বাড়াইতে গেলে যারাই বাড়াইতে গেছে যুগে যুগে তারা হক থেকে বিচ্ছুত হয়ে গেছে এজন্য জন্য শুধু কেয়ামতের আলামতের না সর্বক্ষেত্রে وقف حيث وقف القوم وقل بما قالوا امام අවซায়ী رحم الله বলেন যে সালাফেরা যেখানে থামছেন তুমি আর সামনে আগাইও না ওখানে থেমে যাবা সালাফেরা যতটুকু বলছেন তুমি ওকার ততটুকুই বলবা এর থেকে আর বেশি বলার দরকার নাই কারণ সালাফেরা যেই দিন বুঝছেন তোবাদারা ওই দিন বোঝা সম্ভব না কারণ সালাফেরা যুগে যুগে সোনালী যুগে অতিবাহিত হইছে ইমাম বুখারী ছাত্র যারা আর আমার ছাত্র যারা তারা সবান দিন বুঝবে না ইমাম বুখারিরা ছাত্র যারা তারা দিন বুঝছে বেশি মুসলিমের ইমাম বুখারি ছাত্র ইমাম মুসলিম বুখারি যেমন ছাত্র ঠিক যুগে যুগে আবু হানিপা রহমতুল্লাহ যেমন আবু হানিপা রহমতুল্লাহ ছাত্র ও তেমন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এদের মতো ইমাম আইজিনে আর তৈরি হয়নি এই জন্য সালাপেরা যেখানে থেমে গেছেন সেখানে থেমে যাইতে হবে সালাপেরা যতদূর বলছেন এতটুকু বলতে হবে এর উপরে আর পলা যাবে না যদি কেউ সালাবদের খেলাফ কোন কথা বলে তাহলে সে দলিল এবং মাদুলের দিক থেকে ভ্রান্তির মধ্যে চলে গেছে সালাব্দে কোরআনে তাফসির করলে সালাবদের বাহিরে কোনো কথা বললে से हेदायत सम्मानित सर्व क्षेत्र सहज बांगल्ली चौदश बस नतन कर दिन बुझा जा व्याख्या कर नतुन कर बोझार नहीं ের বাহিরে ওই হাদিসের ব্যাখ্যার বাহিরে যে যাবে সে বিচ্ছুত হয়ে যাবে সে হেদায়ত থেকে বিচ্ছুত হয়ে যাবে এই জন্য সালাবের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে সব ক্ষেত্রে सालफ रहा क्या करें तीन चार बयान करुत সালাফেরা কোরআন এবং সন্ন্যার বাহিরে হাদিসের বাইরে ওয়াজ মাহফিল কোনো কথা বলেন নাই সালাফেরা মানুষদের হাসানোর জন্য মানুষকে কান্দানোর জন্য মিথ্যা কথা বলেন নাই জাল হাদিস বলেন নাই কিচ্ছা কাহিনী বলেন নাই আমরা এই সালাবদের মানহাজ থেকে বিচ্ছুত হয়ে গেছি সালাফেরা মানুষকে সন্তুষ্ট করার জন্য বালা দিয়ে ওয়াজ মাহফিল শুরু করেন নাই সালাপেরা গান গেয়ে গে ওয়াজ মাহফিল করেন নাই এগুলো সালাবদের মানহাজ থেকে বিচ্ছি যে আয়াত আর হাদিস হাদিসগুলোর বাংলাদেশে বিকৃত ব্যাখ্যা করা হয় আর এই বিকৃত ব্যাখ্যার মূল কারণ সালাবদের ব্যাখ্যাকে গ্রহণ না করে নিজেদের বন ব্যাখ্যা দেওয়া এক নম্বর সুরাল মায়ের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই আয়াতের কারিমা বলছেন কি আর আমরা বুঝছি কি এই আয়াতটা বাংলাদেশের ধর্মীয় ব্যবসার এক নম্বর দলিল ধর্ম ব্যবসার দলিল পঁয়ত্রিশ নম্বর করা হয় তালাবাদ করে বলা হয় দেখেন আল্লাহ বলে আল্লাহ বলছে তোমরা উচিলে তালাশ করো উচিলে অনুসন্ধান করো আল্লাহ चांगा मूल कारण सलाबर थे व्याख्या এখানে এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন হে ইমান দারগন অর্থাৎ শুরু করছেন আল্লাপাক ইমান দিয়ে লাস্টে বলছেন আল্লাহ তোমরা সফল হবে অর্থাৎ সফলতার কাজ হলো চারটা এক লাগবে তোমাদের এখানে সমস্ত মুপাশ ব্যাখ্যা দিয়েছেন মানি ফরজ ওয়াজিব এবাদত করা হারাম থেকে বিরত থাকা এটার নাম হলো এত তিন নম্বরে আল্লাহ পাক বলেন সফলতার জন্য খালি ফরজ ওয়াজি পালন করবা হারাম থেকে বিরত থাকবা এতটুকু যথেষ্ট নয় ইলাইহিল ইলাইহিল ওয়াতলুবু করবা আল্লাহ আরো নিকটে আরো কাছে পৌঁছার জন্য বেশি বেশি নফল এবাদত বন্দেগি করো। খালি ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকিও না खाली रमजान मासे फरज रोजा रेखे थे बसिथको माजे माझे प्रत्येक इबादत खाली फरज कर बसिथकि बसिशी नफल इबादत करो আর শুধু হারাম থেকে বিরত থাকিও না মাকরু থেকে সন্দেহজনক বিষয় থেকেও বিরত থাকো এটাই ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা। যুগে যুগে ইহিলশ বছর সমস্ত ইলাইহিল ওয়াসিলার দিয়েছেন এটা কিন্তু এই বাংলাদেশে এসে ওয়াবতাকু ইহুল ওয়াসিলার ব্যাখ্যা বিকৃত হয়ে গেছে ফিরের ব্যবসার ধর্মীয় ব্যবসার দলিল হয়ে গেছে ইলাইহিল ওয়াসিলা ওয়াস কোরআনের আরবি শব্দ এটা হয়ে গেছে বাংলা শব্দ এটা কারো সামনে ব্যাখ্যা করা লাগে না তাফসিল করার দরকার হয় না মানে তালাবাদ করলেই সবাই বুঝি গেছে দেখো আল্লাহ কোরআনে বাংলাও বলছে যে বাপ তা হেল ওয়াসিলা সবাই গিয়ে গিয়ে ওসিলা ধরো সবাই বুঝি গেছে এটা সালাবের মানহাজ থেকে তাহলে এখানে এই বিকৃত ব্যাখ্যার মূল কারণ সালাবদের ব্যাখ্যাকে সালাবদের তাপসির কে ফলনা করা সালাবদের তাসির বাদ দিয়ে मन गड़ा वेफशा चालू कर निजे मन गृथिवीर जो अंतर मानुष के शक्त गई पूरा आरब दुनिया मानूष तलाब्ध मान शक्त रेखे तेने के्याख्या व्यवसा गढ़े तुलते আর আমরা সালাবদের মান থেকে বিচ্ছুত হবার কারণে এই আয়াত দিয়ে নিজেরা মন গোড়া বিকৃত ব্যাখ্যা দিচ্ছে দু নম্বর সুরা বিরাশি নম্বর আয়াত আল ইসরার বিরাশি নম্বর আয়াত আল্লাহ সুবানা বলছেন আমি কোরআনকে করেছি রহমতদের দলিল বলেন তো দেখি তাবিজের ব্যবসার দলিল বাংলাদেশের সেরেকি ব্যবসা তাবিজের ব্যবসা দলিল এই আয়াত সুরা ইসরার বিরাশি নম্বর আয়াত যদি কাউকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে তাবিজ দিতেছেন দলিল কই আল্লাহ আমি তাবিজ দিতেছি কি সুন্দর দেখছেন কোরআন দিয়ে সে রেকের দলিল কোরআনের আয়াত দিয়ে শিরকের দলিল তাহলে নবী সাল্লাম মনে হয় আয়াতটা বুঝতে পারেনি বুঝলে আল্লাহ রসুলাম এই কথা বলতেন না এই গেছে ইমাম সাহেব দিয়ে তাবিজের ব্যবসা চালাইতেছেন এই আয়াতের সমস্ত তাফসির যদি আমরা দেখি সালাফেরা ব্যাখ্যা করেছেন এখানে বলতে এক অন্তরের রোগ হলো অন্তরের রোগ হলো শাক এগুলা হল অন্তরের বড় বড় রোগ এই রোগ গুলা দূর করে দেশির কারো এই ব্যাখ্যা করেছেন এখানে তাবিজ দিলে শেফা এই ব্যাখ্যা আজ পর্যন্ত চোদ্দশো বছরে কোন বিচ্ছুত হয়ে যাই তখন দেখেন কোরআনদের ব্যাখ্যা থেকে যখন আমরা বিচ্ছুত হই তিন নম্বর সুরাত একশত ১১৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন এটা কিসের দলিল বলেন দেখি আল্লাহ আল্লাহ বলছে দেখো তোমরা হয়ে যাও। আমাদের ফির বুজুরের মুড়ি ধার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিছে কি বলেন কত বড় জাহালতি মূর্খতা সুলভ ব্যাখ্যা অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীরমুরিদির বা এই ধরনের সোহবতের কোন সম্পর্কই নাই আল্লাহ বলছেন ব্যাখ্যা দিছেন সালাফদের ব্যাখ্যা হলো হোম আসহাব সাদ হল সাহাবাইকার আল্লাপাক আল্লাহ বলছেন তোমরা এবং এই আয়াতটা নাজিল তিনজন প্রসিদ্ধ সাহাবির ঘটনার প্রেক্ষিতে যে তিনজন সাহাবীর ঘোষণা আল্লাহাক আরশে আজিম থেকে দিছেন কাবিবনে মালক রাহাল আল্লাপাকে স্পষ্ট করে বলছেন বিন্দু মাত্র তাদের অন্তরে সন্দেহ নাই আল্লাহ রাস্তায় যারা যান মাল দিয়ে জেহাদ করেছে ওলা ইক এরাই হলো সহ এই সমস্ত সাদের সাথী হতে আল্লাহ বলছেন অথচ সুের বিকৃত ব্যাখ্যা কে বাদ দিয়ে নিজেদের মতের সপক্ষে কোরআনের অপব্যাখ্যা কোরআন এর ব্যবহার আয়াতিল এটা কিসের দলিল ম্বর আয়াত এই আয়াতে আল্লাপাক মাঝাব মানাকে মাঝাব মানাকে ফরস করে দিছে না এই আয়াতের সাথে মাঝাব মানার সাথে দূরতম কোন সম্পর্ক নেই এখানে আল্লাহ রা মানুষ কর এই দুটা আনুগত্য হলো নিঃসর্ত আনুগত্য বুঝো না বুঝো তোমার কাছে ভালো লাগে না ভালো লাগে তুমি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতেই হবে তোমার আর কোন এরপরে আল্লাপ বলছেন তোমাদের মধ্যে যারা তাদের মানে অলিল আমর হলো যেই যুগে যেই ওলামায় কেরাম থাকবেন শাসক যারা থাকবেন আমির যারা থাকবেন এদেরকে বলা হয় অলিলামক তাহলে যে যুগে যে ওলামায়াম আছেন এবং ওলামায় মধ্য থেকে যারা কোরআনার অনুকুলে যাদের আখিদা বিশুদ্ধ মানহাজ বিশুদ্ধ যারা কোরআন সন্নার নিকটবর্তী এই সমস্ত ওলামায় কামদেরকে আল্লাফাকে অনুসরণ করতে বলছেন আবার শাসকদের নির্দেশ যদি কোরআন সন্ন্যার খেলাফ না হয় ওই শাসকদের ওই আনুগত্য ওই নির্দেশ আল্লাফাকে মেনে নিতে বলছেন আল্লাহর বক্তব্য হইল যে তোমরা এখানে তোমাদেরকে মাঝা মেনে নিতে বলছেন এরকম নির্দেশনা আল্লাহাক দেন নাই তাহলে বোঝা যায় এই ব্যাখ্যাটা সালাবদের মানহাস থেকে সালাবের ব্যাখ্যা থেকে বিকৃত ব্যাখ্যা সুরালের ছাপ্পান্ন নম্বর আয়াত এটা কিসের দলিল মিলাদের দলিল এই আয়তে আল্লাহাক বলতেছেন সল্লু আলাইহেম তিমা দরুদ এবং সালাম দরুদার সালাম আর বাংলাদেশের প্রচলিত মিলাদ এক জিনিস না দরুদ আর সালাম আর বালাকাল এক জিনিস না সালামনা এটা হলো কি কবিতা তারপরে আপনার এই মিলাদের মধ্যে যা পড়া হচ্ছে যা বলা হচ্ছে এগুলা গান এগুলা কবিতা এগুলা হলো কোরআন সন্ন্যায় যে দরুদ আর সালাম বলছে দরুদোনা সালামনা অথচ এটা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে দেখো আল্লাহ কোরআনেই কমিয়া মিলাদ পড়াবে পনেরো নম্বর আয়াত এটা কিসের দলিল আল্লাহ রসুল নুরের তৈরি দেখো আল্লাহ বলছেন কাজা আকুম মিনাল্লাহে। যুগে যুগে সমস্ত নূর কিন্তু নূরে তৈরি এই কথা আল্লাহ এখানে বলেন নাই নূর বলতে কি বোঝানো হয়েছে তাপসের তবা মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে নুরমানি নবী সালামকে আল্লাহাক যে নবুয়ের দায়িত্ব দিচ্ছেন এটার কাজে হইলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া নবী সালাম যে দাওয়াত দিচ্ছেন সেই হলো একটা নূর এটা জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে সেখানে আলোকিত করে দেয় ওই সমাজকে আলোকিত করে ব্যক্তিকে আলোকিত করে দেশকে আলোকিত করে এটা মানুষের অন্তরকে আলোকিত করে এটা নূর নবী সালাম নূর আমরাও নূর এখানে আমরা যারা আছি আমরা সবাইও নূর কিন্তু নূরের তৈরি না তৈরি এক জিনিস নূর এক জিনিস তাহলে এইটা দ্বারা ব্যাখ্যার বিপরীত সাত নম্বর সুরার নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত এটা কিসের দলিল হ্যাঁ ই দলিল দেখেন এখানে আল্লাহ বল এই জন্য আল্লাহকে স্পষ্ট করে দিচ্ছেন আসমানে জমিনে যতজনই আছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না তো এখানে ইল্লাহ আছে বলে আমাকে ইল্লাহ করতে হবে তো কোরআানে তো এরকমও আছে জিকির করবো আমি কোরানে থাকলে কি জিকির করতে হবে কোরআনে থাকলে জিকির করতে হয় না জিকির কেমনে করতে হয় এটা নবীল শিখাই দিছেন সালা ফেরা দেখাই যুগে যুগে তাহলে এই ইের এই আয়াত দিয়ে দলিল দেওয়া এটা বিকৃত কোরআন একাডেমের বিকৃত মন গোড়া ব্যাখ্যা দেওয়া আট নম্বর হুজুরাতের নম্বর আয়াত এটা দলিল রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন রাসুল হাজির নাজিরের দলিল ক দেখো আল্লাহ বলছে ওয়ালামু আন্না কুম রাসুল আল্লাহ জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন তো রাসুল তো আমাদের মধ্যে আছেন তাহলে রাসুল পৃথিবীর সব জায়গায় আছে কবরের মধ্যে গেলে রাসুলের কবরের মধ্যে নাকি টেলিভিশনের মতো দেখায় দেখায় কয় লোকের সিনও নাকি দেখো এখানে যদি ফেনীতে যদি কবরস্থানে রাসুলকে দেখাতে পারে রাসুল ফেনিও আছে তারপরে রাসুল চট্টগ্রামও আছে রাসুল ঢাকাও আছে সৌদি আরবও আছে আমেরিকা রাসুল তো সব জায়গায় হাজির নাজির কত বড় শিরকি আকেই যে এবং কোরআন দিয়ে পাক বলছেন জেনে রাখো তোমাদের মধ্যে রাসুল আছেন যদি তিনি তোমাদের অধিকাংশ বিষয় আনুগত্য করেন তোমরাই কষ্ট পাইবা তাহলে রাসুল কি এখন আমাদের কথা শুনে আমাদের সাথে পরামর্শ করে রাসুল কার এখানে পরবর্তীতে রাসুল সবাই মধ্যে আসেন এই কথা বোঝানো হয় নাই নম্বর এটা কিসে দলিল খুশি হওয়া উচিত আল্লাহর রসুল আল্লাহর বড় রহমত আল্লাহ বড় পদল আল্লাহর রসুল পাইছি আবার খুশি হম না এটা কেমন কথা আল্লাহ তো খুশি করার জন্য নির্দেশ দিছে না দেখেন গুতের দলিল দিচ্ছে শরীয়ত বানাইতেছে দিন বানাইতেছে আবার ক দেখো আল্লাহ কুয়েছে এখানে এটা হলো আয়াতের শেষ অংশ প্রথম অংশে আল্লাহ কোরআনের কথা বলছেন খুশি হয়ে আমার কোরআনকে শক্ত করে ধরা উচিত আল্লাহ বললেন কি এটার ব্যাখ্যা নিয়ে যাওয়া হলো কোন জায়গায় আচ্ছা এরপরে আসেন আল কাহপে সতেরো নম্বর আয়াত হুফাহ হেদায়ত হেদায়ত না আল্লাহর কোরআন দিয়ে কত বড় বিকৃত ব্যাখ্যা আল্লাফা এখানে বলতেছেন মাইয়াহ দিল্লাহ মোহতাব আল্লাহ যাকে হেদায়ত দেন সে হেদায়ত পায় মানে জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ওয়ালি দ্বিতীয় কোন মুর্শিদ জমিনে নাই অর্থাৎ আল্লাহ হইলেন একমাত্র ওয়ালি আল্লাহ হইলেন একমাত্র মুর্শিদ একমাত্র আল্লাহ দিতে পারে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে তা তাতে যদি মনে তার আল্লাহ না দিলে কি হবো আমার হুজুর আছে আমার হুজুরে দিয়ে দিব আল্লাহ জান্নাত না দিলে কি অসুবিধা নেই তাই ইমান আছে ইমানে নাই তাহলে আল্লাহ বলে দিলেন খবরদার ওলি একমাত্র আমি মুর্শিদ একমাত্র আমি হেদায়ত একমাত্র আমার কাছে আর কোনো জায়গায় হেদায়ত পাওয়া যাবে না কিন্তু এই আয়াত দিয়ে দলিল তুমি কোন তাফসির কারক বলেন নাই মুর্শিদা এরকম তাফসির আজ পর্যন্ত চোদ্দশো বছরে কোন তাফসির কারক এই ব্যাখ্যা করেন নাই সর্বশেষ আমি দুটা হাদিস বলে শেষ করে দিচ্ছি একটা হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে বলছেন এটা সহি মুসলিমের একশো আটচল্লিশ নম্বর হাদিস মুসনাদ আহমদেও আছে হাত্তা আরদে ততক্ষণ পর্যন্ত কে আমদ হবে না যতক্ষণ জমিনে লোকেরা বলবে আল্লাহ আল্লাহ বলবে আল্লাহু আল্লাহ বলবে এটা কিসের দলিল আল্লাহ আল্লাহ জিকিরের দলিল এটাশো বছর ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আল্লাহ আল্লাহ বলতে লোক একজন জমিনে থাকে কে আমত হবে না এই হাদিসটা আবার ইল্লাল্লাহ। সেখানে যতক্ষণ জমিনে একজন লোক থাকবে লা লাহ বলার মতো এতক্ষণ কে আমার সংগঠিত হবে না তাহলে সালাবদের ব্যাখ্যা হলো এখানে আল্লাহ আল্লাহ বলতে তাহিদের কথা বোঝানো হয়েছে আল্লাহ যদি আল্লা আলাহ জিকিরের কথা বলা হতো তাহলে তো নবী সাল সালাম আল্লা আলাহ জিকির করতেন সাবা এরাম করতেন তাবে না করতেন তবে তাবে নীরা করতেন যুগে যুগে সালাপেরা করতেন কিন্তু যুগ যুগে এটা কেউ করেন না এটা এই হাদিসের সালাবদের ব্যাখ্যার বাহিরে গিয়ে বিকৃত ব্যাখ্যা আরেকটা হাদিস হাদিসটা জামিয়াতির মিজির হাদিস এরা যারা কোরআন করতে পারে না কোরআন তালাওয়াত করতে পারে না এদেরকে তিনি একটা কিছু মধ্যে লিখতেন কোরআন আয়াতটা লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দিতেন এটা কিসের দলিল শিশুদেরকে তাবিজ দেওয়া যায় মিজির হাদিস মহাব্দর বলেন এটা হাদিসের লাস্টের অংশ এটার আগে আরো লম্বা হাদিস আছে মহাব্দরম বলেন এর আগের যে অংশটা বর্ণিত হয়েছে এই অংশটা হাসান আর এই অংশটা হলো এর দ্বারা বোঝা গেছে যে নবী সাল্লাম শিশুদেরকেও তাবিজ দেওয়ার অনুমোদন দেন নাই যদি দিতেন নবী সালাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আহমাকে দুটা তাবিজ দিয়ে দিতেন তাহলে সম্মানিত বায়ু বোনেরা সোলাতুল নাগরিবের আজান হয়ে গেছে মূল কথা যেটা কোরআন এবং হাদিস বুজার ক্ষেত্রে সালাবদের তরিকা সালাবদের মত অনুযায়ী সালাব যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী বুঝতে হবে আল্লাহ রব আলীন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে এলেমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দিন বোঝার ক্ষেত্রে সালাফেসঅালদের অনুসরণ করা তৌফিক দান করুন আমিন